আবুহুরেরা তালান হতে বর্ণিত যে নাবি সাল্লাল্লাহু আলসালাম বলেছেন যদি কোনও মহিলা স্বামীর উপার্জন থেকে তার নির্দেশ ব্যতীত দান করে তবে সে তার অর্ধেক সবাব পাবে